আবু মুসার রাজিল্লাউ তালাহু বলেন নাবী সাল্লাহ সাল্লাম একটি পাত্র আনালেন যাতে পানি ছিল অতঃপর তিনি তার মধ্যে উভয় হাত ও মুখমণ্ডল ধুলেন এবং তার দ্বারা কুলি করলেন অতপর তাদের দুজন আবু মুসার আদিল্লাউ তালাহন ও বেলাল কে বললেন তোমরা এ থেকে পান করো এবং তোমাদের মুখমণ্ডল ও বুকে ঢালো